أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال الحبيب المصطفى عليه الصلاة والسلام تركت فيكم أمرين লংথা দিল্লু রাহুল ইমামী বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতাকে আমাদের পক্ষ থেকে অশেষ মোবারকবাদ অন্তরের অন্ত্রস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমরা আপনাদের নিকটে আজ যে অধ্যায়ে আপনাদের সঙ্গে আমাদের আলোচনা পর্যালোচনা সেটি হল বুলুগুল মারাম হাদিসের একটি কিতাব এই কিতাবের দার্শে হাদিস দার্শে হাদিসের পূর্বে হাদিস কি কেন এ নিয়ে আমাদের কিছু প্রশ্নের উত্তর জানা অতি প্রয়োজন তাই আসুন কাছের ও দূরের যে যেখানে আছেন अवस्थान कर आमार धारा आलोचना देखों शे उदार्थ आहवान जानिए शुरू कर हदीसर पहाड़ आसन धारावाहिक भावे पहाड़ जाना आलोचना करते अपराव जान देखे और शुने दुनिया आखेर शांति এবং কল্যাণ অর্জন করতে পারেন বন্ধুগণ মহান রব্বুল্লা আলমিন এই সমস্ত পৃথিবী সৃষ্টি করে এর মধ্যে সবচাইতে যাকে তিনি মহিমান্বিত করলেন সম্মানিত করলেন তারা হল মহান রব্বুল্লা আলমিনের বান্দা মানুষ জাতি আমরা মানুষ জাতি হিসাবে আমাদের জীবন পরিচালিত করার জন্যে সুন্দরভাবে সুষ্ঠভাবে শান্তির জীবন কল্যাণের জীবন মঙ্গলের জীবন মহান রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেন নাই বরং আমাদের কল্যাণের জন্য। আমাদের মঙ্গলের জন্য আমরা যাতে করে এহলৌকিক এবং পারলৌকিক শান্তি অর্জন করতে পারি সেজন্য মহান রব্বুল আলমিন যুগে যুগে নবী রসুল প্রেরণ করলেন বাবা আদম আলাইস্লা সালাম থেকে শুরু করে একেবারে আখির নবী প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহকে এই পৃথিবীতে পূর্ণ ব্যবস্থা দিয়ে পাঠালেন কারণ জীবন ব্যবস্থা ছাড়া কমপ্লিট কোড অফ লাইফ ছাড়া কোনো মানুষ কখনোই সে নিজের নিজে নিজে জল্পনা করে কল্পনা করে গবেষণা করে এখান থেকে থেকে কখনোই তার জীবনকে পরিচালিত করতে পারে না কারণ যে আপনাকে সৃষ্টি করলেন তিনি এবং বিশ্বজাহানের যিনি প্রতিপা আলোক প্রভু সেই মহান রব্বুল আলমিন আমাদেরকে ছেড়ে দিলেন না যে যে যা ইচ্ছা মতো চলবে আর এই চলার পরিপ্রেক্ষিতে যার যার জীবনের গতি বিধি বিভিন্ন ধরনের হয়ে আপোষে হানাহানি মারামারি বিদ্দেশ হিংসা এবং অশান্তির দাবানলে দাও করে জ্বলবে তাই মহান রব্বুল্লাহাম আমাদের সুন্দর জীবনের জন্যে এক পূর্ণ অঙ্গ জীবন ব্যবস্থা পাঠালেন তার আখরি নবী প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা আসল্লা সাল্লামের মাধ্যমে এই দিন যার পরিপূর্ণতা আদম আসাল্লাম থেকে শুরু করে ধীরে ধীরে ধীরে ধীরে মাধ্যমে একদিনকে কমপ্লিট করলেন যে কথা মহানব্বামিন পিরু হাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লাম যখন বিদায় হজের আরাফাতে অবস্থান করে তিনি মুজারাফার দিকে রওনা হচ্ছেন তখন মোহানবুল তার প্রিয় হাবিবের কাছে পাঠালেন আমাদের দিন পরিপূর্ণ ইসলামা দিনা আমি তোমাদের জন্য আজ দিনকে পরিপূর্ণ করে দিলাম ওরা দিত ইসলামা দিনা তোমাদের জন্য আমি দিন হিসাবে ইসলামকে তাই তো মোহামবুল আলীন বলেন যে ব্যক্তি আল্লাহ দিন ইসলাম ছেড়ে দিয়ে हुदी धर्मे ख्रीस्टान धर्मे बौद्ध हिंदू धर्मेजमे गवेषणा तरजित कर दस्तुर विधान तलाश कर महारबुल्ला आरमीन एलाउ करना ग्रहण करबें ना और से व्यक्ति आखेरा परकाले गतिग्रस्त होना आल्लाब्सा करें কবল করবেন না ইসলাম পরিপূর্ণ একটি বিধান বিস্তারিত বিধান এর মধ্যে কোনো অবিস্তারিত বা কিছু নেই বুঝার মতো বিধান পালন করার মতো বিধান এটা আমার জীবনের সবকিছু আমার ব্যক্তিগত আমার পারিবারিক আমার সামাজিক আমার রাষ্ট্রিক আমার আন্তর্জাতিক আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার রাজনীতি আমার চলতে ফিরতে উঠতে বসতে আমার জীবনের যা কিছু ঘটবে সব কিছুই এর কিছু লিপিবদ্ধ রয়েছে তাহলে দিন পরিপূর্ণ বিস্তারিত এবং সংরক্ষিত কোথায় সংরক্ষিত আল্লাহর নবী আলাইসাল্লাম বলেন তারকু কি অসুন্নতিহাম্মদুর রসুল বলেন তোমাদের কাছে না আর সেই দুটিকে কিতাবুল্লাহ আল্লাহর কোরআনুল করিম যাজ পরিপূর্ণ সংরক্ষিত এর পাশাপাশি হলো সুন্নতি আমার হাদিস আজও কোরআন মজিদ তিরিশপাড়া সংরক্ষিত রয়েছে আজও রাসুল্লাহ সংকলন করা হয়েছে ইমামগণ লিখেছেনসলিম ইম আবু দাউদ্দির মিজিবাজা মুসনাদ আহমাদ বহু হাদিসের গ্রন্থ যেগুলি যেভাবে লিখেছিলেন আজ ওইভাবে সংরক্ষিত রয়েছে একটি কম হয় নাই কারণ এই দায়িত্ব ما هن رب العالمين تليني جايقون هن قرأتن سورة حجرر ناين نمبر آيات الله رب العالمين شاد قرأن إنا نحن نزلنا الذكرى وإنا له لحافظون عمي ذكر كنازيل قرأتن عمي عمر وحي كنازيل قرأتن هذه وحي دوئي پرکار اكتو وحي متلو القرآن الكريم اكتو وحي غير متلو السنة أو الحديث الشريف رسول صلى الله عليه وسلم رجعته بشد حديث প্রমাণিত হয়েছে যে রাসুলের আদিস সহিদিস এবং আল কোরআন এই দুইটি হল আল্লাহ এর পরিপূর্ণ যার সংরক্ষণ তিনি গ্রহণ করেছেন। আর তাই তো ইহুদিদের তাওরাত নষ্ট হয়েছে পরিবর্তন আবর্তন পরিবর্তন হয়েছে সংযোজন বিয়োজন হয়েছে খ্রিস্টানদের জিল সংযোজন বিয়োজন হয়েছে সবকিছুই বিলীন হয়ে গেছে কিন্তু আল কোরআন আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ শত বছর আগে এই কোরআন এসেছে বুঝলাম পরিপূর্ণ আমাদের দিন বিস্তারিত এবং আমাদের দিনকে বিস্তারিত এবং বুঝার জন্য সম্ভব আমলের যজ্ঞ ছোট্ট একটি বেড়েকের পরে আবার আপনার কাছে ফিরে আসবো তথ্য থাকুন সর্বশ্রেষ্ঠ বাণী শিরকের বিরুদ্ধে তহির প্রতিষ্ঠায় हिदायत नहीं कोटी कोटी मानुषर जीवन हलो आलोकित देख अल कुरान आलो आज सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटांगे पीट टी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 So, if Jesus Christ, peace be upon him, bed right for three days, who control the world? That means, if him got died, the freedom to unmask. So, there are various ways which we can prove the argument yeah. to Dr. Jaquiret Sangye Alapkori, this evening, at 6 o'clock, and at 4 o'clock, we will be Bangladesh, <laughs> Peace TV, Bangladesh. চার চলছে এক জোয়ার প্রচন্ড আলী সাল্লামের সুন্না ই সরুপথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান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 আসসালাম আলাইকুম আহমতুল কোরআন এবং সন্ন্যার মাঝে ডানে বামে আগে পিছিয়ে কোথাও নই যে আমার দুইটির কথা পিরু হাবি মোহাম্মদ রসুল্লাহ বলে দিয়েছেন আজ আমরা এই দুইটি মহাসত্বকে কোরআনকে যখন ছেড়ে দিয়ে ডানে আমাদের জন্য বলেছেন যে পথ হবে এই দুইটাকে ছেড়ে দিলে আর এই দুইটাকে ধরলে কি হবে শান্তির পথ পাবে সঠিক পথ পাবে এই বন্ধুগণ এই আমাদের ধরে রাখতে হবে মহানব্বুল আরামিন এবং তার রসুলের তাত করতে হবে আথিউল্লাহ আথিউর রসুল আল্লা এবং আমাদের করতে হবে আমাদেরকে কি করতে হবে এই দায়িত্ব যেমন আমি আমি আমল করব অন্যকে কে বুঝাবের জন্য আমল করাবের জন্যে উদাত্ত আহ্বান আমি জানাবো মহানব্বুলিন আমাদের উদাত্ত আহ্বান জানিয়ে বলেন অমা কুমুর রাসুলো অমা না আর যা বলে ত্যাগ করতে বলে রাসুল্লাহ সাল্লাম এক পরিপূর্ণ সুন্দর জীবন ব্যবস্থা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় হলেন তাই তো তিনি বলেছেন কার তারক আলালোহা আর রাত সমান দিনের বেলাও আলো রাত্রি বেলাও আলো দিন আর রাত সমান অর্থ আলোর মধ্যে পুরস্কার পরিষ্কার সুস্পষ্ট এখানে কোন প্রকার আঁকা বাঁকা বোঝা যাবে না এখানে কিছু গোপন রয়েছে না পরিপূর্ণ এবং সুস্পষ্ট এখান থেকে যারা সরে যাবে এই কোরআনকে যারা ছেড়ে দিবে তারা কিন্তু হালাক হয়ে যাবে এজন্য এই জন্য বন্ধুগণ এই রসুল্লাহ পরিপূর্ণ দিনকে আঁকড়ে ধরে থাকার জন্যে এরপরে মজবুত থাকার জন্য তিনি আমাদেরকে দায়িত্ব দিলেন এটা যেমন আমরা জানবো আমরা জেনে আমল করব অন্যকে আমল করাবো তাই তো তিনি মোহাম্মদ রসুল্লাহাম বলেন সাতষট্টি নম্বর আয় মহানব্ব আলামী সাদ করে হে আমার রাসুল আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যা এসেছে অবতীর্ণ হয়েছে তার তবলিগ করুন তার প্রচার করুন তার প্রসার করণ তাই তো তিনি একটি একটি করে আয়াত শাহবাদের কাছে পৌঁছালেন তারা আমার পরস্পর এইভাবে আজ পুরো কোরআন আমাদের কাছে রয়েছে বন্ধুগণ এই কোরআনের এই হাদিসের তবলিগ এর দাওয়াত আমাদের পবিত্র দায়িত্ব একে যত আমরা শিখবো এজন্য এটাকে শুধু আমাদের গরজ নাই এটাকে ফরজ করে দেওয়া হলো তলা বলে নারী পুরুষের জন্য দৈনন্দিন জীবনে যার জীবনে যেটা আসতেছে ওটা তার জন্য শিক্ষা করা ফরজ জাকাত ফরজ হলে জাকাতের মাসলা শিক্ষাও ফরজ হজ ফরজ হলে হজ শিক্ষা করাও ফরজ আপনি ব্যবসায়ী হন তাহলে ব্যবসার মাসলা মাসাইল জানা ফরজ আপনি যদি স্বামী হন স্ত্রীর হককে জানা ফরো আপনি যদি বাবা মা হন সন্তানের হককে জানা ফরজ এইভাবে আপনাকে মানুষের যত দিক ও বিভাগ রয়েছে যার জন্য যখন যেটা তার জন্য ফর্জে আইন মানে ব্যক্তিগত ভাবে তার উপরে জরি হয়ে যাবে আর কিছু আছে ফর্জে কি ফায়া অর্থাৎ কিছু মানুষ যদি শিখে নেন অম্মতের তাহলে বাকিদের থেকে গুণা মাফ হয়ে যাবে বন্ধুগণ এইভাবে কোরআন হারিসের পরিপূর্ণ এবং সব বিষয়ে জ্ঞান সবাই জানা জরুরি নয় বরং সুন্দর নির্দেশনা নিয়ে নেবেন এমন রব্বানি আলেমের কিন্তু প্রয়োজন রয়েছে বন্ধুগণ বলছিলাম এই খাদিস এই কোরআন আমাদের জেনে আমরা নিজে আমল করব অন্যকে আমল করাবো তারা ব্যতিরিক এক নম্বরে কি আমানু ইমান আনতে হবে দুই নম্বরে কি ও আমিলিহা ইমান আনলেই যথেষ্ট হবে না বরং ইমানের সঙ্গে আমল করতে হবে নেক আমল করতে হবে ভালো আমল করতে হবে আর তিন নম্বরে আপনি যে জানলেন আপনি যে আমল করলেন এটা নিজেই করলে হবে অত হক এই সত্যের দিকে অন্যকে আহ্বান করতে হবে অন্যের কাছে প্রসার করতে হবে আর এগুলি করতে গিয়ে আপনি ইমান আনতে গিয়ে আমল করতে গিয়ে দাওয়াত করতে গিয়ে অথবা সহবিল সবর একে অপরকে সবরের কি করবেন ও সিওত করবেন করবেন বন্ধুগণ যদি আপনি আমি হালাক থেকে ধ্বংস থেকে বাঁচতে চাই তাহলে আপনাকে আমাকে ইমান আনতে হবে আপনাকে ধারণ করতে হবে মহানবী মোহাম্মদ ইমরান ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ উজ্জ্বল করে দিবেন যে আমার একটি হাদিস শুনল শোনার পরে অন্য একজনকে আরো পৌঁছে দিবে অন্য আরেকজনকে জানিয়ে দিবে শিখিয়ে দিবে এই জন্য উপস্থিত আল্লাহ তারা অনুপস্থিতের কাছে পৌঁছে দিবে। আজকে আমরা যারা দার্শে হাদিস শুনব শিখবো দেখবো একটা একটা করে আরো অন্য কে কে ছেলেকে মেয়েকে বাবাকে মা কে বন্ধুকে আমার কলিককে আমার আশেপাশের যারা প্রতিবেশী আমার ছাত্র আমার ছাত্রী যে যেখানে রয়েছেন সেটাকে ওইখানে তার প্রচার ও প্রসার করে দেওয়া আপনার পবিত্র দায়িত্ব বন্ধুগণ পৃথিবী বাংলার পক্ষ থেকে আপনাদের জন্যে এক সহগত এক তোহফা এক হাদিয়া এক চমৎকার পুরস্কার আপনাদের জন্যে আপনার জীবন গড়ার জন্যে শান্তির জীবন আরামায়শের জীবন দলীয় আখরাতের জীবনকে কল্যাণময় সুখময় শান্তিময় করার জন্যে এক অত্যন্ত মহাসুযোগ আর সেটা হচ্ছে এই যে দেখতেছেন বুলুগুল মারাম একটি হাদিসের কিতাব যেখানে আপনার আমার জীবনের যা কিছু সংক্ষিপ্ত আকারে হাদিসের আলোকে এই কিতাবের লেখক হাফিজুব হাজাস কারানি চমৎকারভাবে ভাবে আমাদেরকে সাজিয়ে দিয়েছেন এটার বাংলাও হয়ে গেছে আপনি বাংলা কপি নিয়েও আপনি পড়তে পারেন আসুন এর বিস্তারিত না পারলেও আমরা সংক্ষিপ্ত আপনাদের কাছে এর উপহার দিব বলে আপনাদের সঙ্গে ওয়াদা করছি আশা করব আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এটাকে জানার জন্যে বুঝার জন্যে বন্ধুগণ আমাদের এই যে আল্লাহ রব্বুল আলামিনের হাদিস এর আমাদের পঠন এবং পাঠন এটা আমাদের আজ জীবনে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে আল্লাহরুলের রাসুল সাল্লাহ না কষ্ট করলেন সময় অর্থ খরচ করি এখানে সবচেয়ে ভালো মানুষ কোন ব্যক্তি মুসলিম আপনার আমার কাজ তিনটি এক নম্বর কাজ আপনি মুসলিম হওয়া দুই নম্বর কাজ এটা আমল করা তিন নম্বরে কাজ এদের দাওয়াত করা তাহলে আমার প্রতিটি মানুষের দায়িত্ব কর্তব্য এক নম্বরে সঠিক জেনে নেওয়া দুই নম্বরে দায়িত্ব সে অনুযায়ী নিজে আমল করা তিন নম্বরে দায়িত্ব সেটি আরেকজনের কাছে পৌঁছে দেওয়া আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই যে আমাদের সুন্দর এবং এই তিনটি একই সঙ্গে রানিং হতে থাকবে আপনি একসময় শিখবেন এরপরে বুড়ো হলে যখন কবরে এক পা যাবে তখন আপনি আমল করবেন আর দাওয়াত করবেন আপনি একেবারে শেষ মুহূর্তে তা আমি শিখবো সঠিক আমি সঠিক আমল করব আমি সঠিক দাওয়াত করব। এটা আমার দৈনন্দিনের কাজ রুটিন আমার হবে এর মাধ্যমে আমরা আমাদের সুন্দর জীবন গড়ার কোরআন হারিসের আলোকে আমরা পাথেও পেয়ে যাব। আমাদের জাদ পেয়ে যাব। এখানে আমরা এটাকে সুন্দরভাবে যখন আমরা আমাদের জীবনে আমরা মজবুত করে আক্রিয়ে ধরবো আমরা যখন আমাদের হব। আমার ছেলে আমার আত্মীয় স্বজন আপনার বিকাশিত হবে সারা পৃথিবীতে এর আলো জ্বলবে আরে আলো জানেন যে আলো হলো শান্তি আলো হলো নিরাপদ আর অন্ধকার হলো কি অশান্তি অন্ধকার এখানে যেকোনো আশঙ্কা থাকতে পারে এই জন্য আমার আপনার জীবনে যে অন্ধকার রয়েছে অজ্ঞতার অন্ধকার কোরআন থেকে অন্ধকার। আল্লাহর পরিচয় জানা কে তিনি কোথায় কি কেন আমাকে সৃষ্টি করলেন কি জন্যে কোথায় যেতে হবে এই জন্য মহানব্বুল পরিচয় জানা দুই নম্বরে হলো এই জানার জন্য যে বিধান এর জন্য যে আপনার কমপ্লিট কোড অফ লাইফের যে বিধান এর দস্তুর এর নিয়ম ও কানুন সেজন্য যে কোরআন এবং সন্ন্যার যে সিলেবাস এটা প্রত্যেকেরই জানা বোঝা ফরজাইন। এরপরে যেটা আসবে সেটা হলো কি যে যিনি এই পরিপূর্ণ দিন নিয়ে শান্তির মহাদূত রাহমতুল্লাহ আলমিন পিরু হাবিব নির্যাতন শারীরিক মানসিক অর্থনৈতিক সামাজিক সব কিছু কে মেনে নিয়ে একমাত্র পথহারা তিসাহারা সেরাতে মুস্তাকিম থেকে দানে বামে যারা ঘুর পাক খাচ্ছিল অন্ধকারের অমানসিকায় তাদেরকে আলো দেওয়ার জন্য তাদেরকে শান্তির পথ দেখাবের জন্য মজবুত হবে দুনিয়ায় শান্তি হবে আখেরাতে শান্তি হবে হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার নভীর রেখে যাওয়া দুইটি মহাসত্য দুইটি মহামানত কোরআন সন্ন্যার আলোকে জীবন গড়ার তফিক দান করো আমিন আসসালামুক আমি ধর্মত্বের কোষ্টি পাথর সুরা ইকলাস হলো ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইকলাস হলো লিটমাস টেস্ট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 উল্লেখ করা আছে ৬ নম্বর খন্ডে কিতাবুল ফাজাইল কোরআন উদ্ধার নম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবীজি সাল্লি সাল্লাম বলেছেন সুরাই ই